الحمد لله الحمد لله من أحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوجل عليه ونعرض بالله من سرور أنفسنا ومن سياة عمالنا من يأتيه الله فلا بظل له ومن يضلل فلا هادئ له ونشهد أن لا بله إلا الله وحزبه لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمداً عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الوظيم الله الرحمن الرحيم. فإذا قضي في الصلاة فانتشروا بالأرض وابتغوا من قبل الله. واذكروا الله ستيرا لعلكم تفلحون. وَقَالَ رَسُولُ اللَّهِ سَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ صَلَبُ كَثْبِ الْحَلَالِ فَرِيْزَةٌ بَعْدَ الْفَرِيْضَةِ أو كما قال رسول الله سَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ بُسُجَرِ مُهْتَرَى নবিয়েকারীন সাল্লা আমাদেরকে সতর্ক করার জন্য কিছু ভবিষ্যৎ করে গেছেন তার মধ্যে একটা হাদিস এই যে আমার উন্মত আল্লাহর হুকুম আকামের দিক দিয়ে এতটা অগ্রহে যাবে যে ফরত নিয়ে তাদের মধ্যে মতবিরোধ যেমন পয় রাখা এটা তো মতবিরোধ করার বিষয় না জমান আসবে এটা দুই মুসলমান ধরা একজন পছন্দের দুই দেখা আরো জন বছরের তিন রেখার এই অবস্থা ঘটনা কি হবে বৃহস্পতিবার দিনগত সদরে হামিন সিরদা এটা মাঝে মধ্যে পড়া শুনলাম বৃহস্পতিবার দিন গত রাত্রে যে সদর যেটাকে জোমান খদর গলা এখানে প্রথম রাখাতে আলি ইসলামিন ফিরদা দ্বিতীয় রাখাতে সোরা জাহাজ তা সৎক্ষম করতে ভালো হয় নাই কখনো কখনো কে তো যখন সে আলি প্লামিনা পড়বে তো ওইখানে ওইদা আছে কিছু লোক এরকম উঠে তাদের বাপ মা কিছুই শেখায় নেই এরা বুঝছে যে এইটা একটা রাখার তো তাদের কাছে রাখা নর্মদ দুই রুকু করে চাষ চিন্তা করছেই ওই যে মাছায় গেছে তারা নজর নেওয়ার চিন্তা করা অবমাননা করার জন্য আল্লাহ রফুল বলেন সতর্ক করার জন্য বলেন এই একটা তোমাদের উপরে না এর আগেই তোমরা সতর্ক হয়ে যাও অর্থাৎ যে আল্লাহ তোমাকে চিন্তা করছেন সুস্থ রেখেছেন সেই আল্লাহ হুকুমার খান জানো জানতে হবে কিন্তু মানুষ এটা জানে যে আল্লাহ তো এরকম দিন তাতে আমার না আসে এই লক্ষ্যেই আল্লাহ মুখ বিভিন্ন এলাকায় কথা বলি রাত্রে আমার বয়ান ছিল নারায়ণগঞ্জ মার্শাল সব সমাজের ধনী ধনী মানুষ তো আমি তাদেরকে কয়েকটি প্রশ্ন করলাম আপনাদের কি গল্প একটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে সে তো নিজেকে কত ভাগ্যবান মনে করতে যে আল্লাহ আমাকে এত টাকা আমাকে মহাব্বত না করে এনে দিতেন পয়সা আল্লাহ মনে করেন পয়সা যদি হয় তাহলে কারণ সবচেয়ে প্রিয় হয়ে যাবে আল্লাহ আল্লাহ কত টাকা ছিল তা আল্লাহ চাকরি চাল চাকরি পাওয়া করতে বন্ধার তো পয়সা ছিল কত পয়সাওয়া ছিল নমর তো পয়সাওয়া আসিলাই পয়সা বলা নিজেকে খুব ভাগ্যবান বলে আল্লাহ আলাদু আগে বলে দেওয়া আছে এটা ভাগ্যের কোন আলামত ভাগ্যের আলামতো তুমি আল্লাহ বুক মাত্র জানো কিন্তু ওটা মানো কিনা এইটা তো হক বর্ষা गरीब मानुष्यवान पैसा दिए पैसा पचीस कर स्वर्ण स्वर्ण क्योंकि আমার মোবিল আমরা এই দিলো তোমাকে অস্বীকার করলো তাদের থেকে লক্ষ্য দেয় নেই আমাদের চিন্তা ভেঙে গেছে তা না হলে আল্লাহ হিসেবে তারা যেহেতু আধারাতে কিছুই পাবে না কিছুই পাবে না আপনার সম্পদে কোনটা নেই অবশ্য নেই আপনার না হচ্ছে আপনার সম্পদে আপনি ভরে গেলে এই জন্য আল্লাহ আমাদের লক্ষ্য করে অসুস্থ শুনছিলাম এই সম্পদ এটা ভাগ্যবান হওয়ার আলাম ভাগ্যবান হওয়ার আলাপ আল্লাহ রকম আপনি জানেন কিনা আপনি মানেন কিনা এইটা থাকে আপনি জানিয়ে আমি একটা প্রশ্নের জব দিতে না সেই মাল কানো মবার হলো না মা দিয়ে দিন শিখে আর কষ্ট করলাম আপনার ভিতরে মানুষের সাহায্যের রসুল একাগত আপনারা কি উত্তর দেয় ওনারা সকলে বললেন কে শিখেল বহু মূল না বিষয় তাই এটা শিখেল আচ্ছা জবাব তো হবে ওটা বলতে হবে কি দেওয়া করেন আছে এর আগে দুরুস্বরে করে নিতে হবে উত্তর দিয়ে দুরুস্তরে পড়ে তার জন্য একজন একটা মধ্যে পাবেন না যেটা কি দুর্নীর্ণ দূরত্ব দুর্দানায় কে বা কারা লিখতে আল্লাহকে উত্তর এই দুধ শিখার না শত গ্রামার দিকে ভুল অর্থ ভুল হে জন ছ লক্ষ নদীর মধ্যে কোন একজন না কোন একজন জনরী নদী अबिश दिरेज इव बना मुझ्व कोरेक्ष्ण मा ना मस्ता को और तू कोल आगोट में सुरू रेखने क्या Nicholas आगन शादत आगोन जे चुरू बहिए आगोस ऑन सुनिस्त्य अंगोल षेटेविप चुरू को पेटिविद ुस विस भनगोन न is the न तार पर सहादत তারপরে বিরুদ্ধে সকলে বললেন দাদা দিতে পারলাম আপনারা ডেলি পাঁচবার বক্তি যে আছেন কয়টা দেওয়া করে ভোগেন আর কয়টা দেওয়ার পরে ধান সকলে বললেন একটা দেওয়া হবে দুটো আল্লাহ যে হাত হাতিতে আগে আরো দুটো দোয়া আছে না করলে হলো না খুব ছোট ওইটা করার আগে হাতিদের পাঠা আরো দুটো দোয়া নম্বর এই তো পড়ে ওটা বর্তমানে আল্লাহ বর্তমান এই তো পড়ে তারপর আল্লাহা বিন্হলি এটাও দুটার সময় কি দোয়া বেরোনোর সময় কি দোয়া বলতে পারলেন না হাতে কিন্তু তিনি লোকের ছুটিন একজন আমি বলি ভাই লিখলে তিনি কিছুই লেগে না একটা লিখেছেন আর একটা প্রশ্ন করলাম কত ছয়টা এই কয়টা কথা আমরা লিখছিলাম যা শিখতেই হবে আর যা কয়টা কথা ওরা কথা আমরা শুনি কোনো বক্তাকে বলে যে এই কয়টা আমি তাদেরকে বাজারে পাঁচটা কথাটা দিই ঠিক করতে হবে এই বাদ আমাদের ঠিক করতে হবে ঋদিক আর লাল হবে बंदार भाव बापमा चाहे बंदार भाव आदाय करते आत्मशुद्धि अंतरे दसा रोग है चिकित्सा करते हुए आत्मशुद्धि पीर मासशुद्धिर जावामिद क्यों जो चाकर प्रमोशन आज बदली फैकईते আর যারা হ্যাঁ আল্লাহ আল্লাহ তারা দেখি শিখতে সবগুলো সবগুলো গল্প চিকিৎস শিখতে চলেছে একা করা যায় একা করা যায় চিকিৎস শিখার জন্য আল্লাহ আল্লাহ দেওয়া দরকার নেই অন্তরের দশটা রোগের চিকিৎসা করার জন্য আল্লাহ बड़ो बना रिया चाज कर रोग एक बुझा रोग एक राज्य रही ग পথে ঘাটে সুন্দরী মহিলার সামনে পড়বে নিয়ে সে মাকে কম দিচ্ছে দুধের মধ্যে পানি মিলিয়ে দিচ্ছে মেডিন বাংলাদেশকে মেডিন জাপান করতেছে সবকিছু করা হল তার ভিতরে সে দান করতে পারে টফিক আছে কিন্তু সে দান টা করতেছে তার হাত আটকাই দিচ্ছে কেন রোগ আর দিলে কি হবে মাদ এই জন্য ত্রিপুরা এইরকম লাগছে আমাদের পরীক্ষা করার জন্য আল্লাহ সজ্জা আইন করে দিচ্ছেন শরীরের রোগের চিকিৎসা করার সুন্দর আর ওই রোগগুলো চিকিৎসা করানো সজ্জা আমি বলে থাকি ডাক্তার দেখি ভাই আপনি তো সাইনবোর্ড লাগাইছেন চক্ষু বিশ্ব আপনি চোখের মতো জানেন তো বিশেষ বিশেষ জ্ঞান কিন্তু মহিলা চিকিৎসা করতে আসেন করেন কিন্তু অঙ্গ অঙ্গ দেখতে পারবেন আপনি কেন লক্ষ্য জানেন সে তো জানান চোখ ঠিক লেগে দেখে তার ছন্দ সে উপভোগ করতেছে না তার সন্দর্ভ তার স্বামীর জন্য আপনার জন্য আপনার তো তাদের বললাম এই পাঁচটা কথার নাম দিন ওনারা যে আমরা কয়টা আল্লাহ কিন্তু দিন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই যে কোনো দিন হচ্ছে আপনি শিখাইলেন না আপনি নামাজ পরে দিচ্ছেন কিন্তু নামাজ তাকে শিখাইলেন না শিখানোর দায়িত্বটা কাউ করে দিবে শিখানোর দায়িত্ব কি হয়েছে কি রুস আমি সঙ্গে যে আপনারা দেশের লোকের দুনিয়ার মুক্তিপাত্রে বাঁচানোর জন্য খুব ফিকি করতেছেন দুনিয়ার মুক্তিপাতি হয়ে গেল খুব এখন আর বাস পুরো সহায় করতে সরকার খুব সতর্ক করতেছে ভালো ভালো কিন্তু আপনারা পরখানে এটাকে আপনার দায়িত্ব না ধ্বংস করতেছে সিনেমা টেলিভিশনের মাধ্যমে এগুলোর থেকে আপনারা দেশবাসীকে বাসান মেখান এই দায়িত্বটা কারণ আপনার যদি দেশবাসীকে বাসাইবেন এত দিচ্ছেন আপনারা কমান বলেছেন প্রশাসন দায়িত্ব এটা দুনিয়া বি সমর্থন দায়িত্ব আসলে দায়িত্ব প্রত্যেক ভোগবাসকে আল্লাহ দায়িত্ব জায়গায় জায়গায় মাদ্রতা করে দাও জায়গায় জায়গায় মসজিদ করে দাও লোকদের পুরাণ শিক্ষা নামাজ শিক্ষার ব্যবস্থা করে দাও করতে করছে নাজিদ সরকারের জায়গায় আরে পুরাণে তো সরকারের জায়গায় আর তোমার এক হাত করছে করতে রাম যে একা পড়ছে এটা ভাঙতে হবে সরকারের জায়গায় পড়ছে আর আল্লাহ পুরো সরকারের জায়গায় বস্তু বাড়াইছে মুসলমানদের দেশের সর্বোলা হিন্দুদের মুসলমানদের দেশে মুসলমান প্রশাসন দায়িত্ব যদি কোনো মুসলমান দেয় ভালো দিল না সরকার নিজের সরকারের জায়গায় দিতে হ্যাঁ মসজিদ নিজের খরচে বাড়িয়ে দিলে নিজের খরচে বেতন মঞ্জুর করবে সে নিয়ে কি করছে আর আজকে তোমার কি মুসলমান আমি বললাম ওইখানে এই ঘটনা হয়েছে মাতা যে কিছু জায়গা করছিল যাই হোক আমি বকুশিলা মালা শুধু করে সতর্ক করে গেছেন আমাদেরকে এই সময় যেন তোমাদের না রেখে ফলন নিয়েও তোমার মতো করে শুরু আগেই দিন শিখাও বাচ্চাদেরকে শিখাও এর জন্য ব্যবস্থা নাও স্কুল কলেজে যত পড়বেন ও আল্লাহ রুকুমার কোন না যত শিখবেন ডিগ্রি আনেন আপনি আল্লাহ রুকুমার তারা নিজের গোলাম বানানোর জন্য তো অনুসরণ করবেন তাই ভুলাইতে অতন্ত ভুলাইতে পারলেন আমাকে আমি আগে টাকনোলিচি আবার করছে আপনিও টাকনোলিচি দিবেন আপনার সিমলা হবে আমেরিকা হবে ছিলেন এটা আপনার আদায় হবে না এইখানে হবে না এইখানে আসছেন আমাদের বক্তব্য করে একটা বাচ্চা জেলে মন্ত্র ওখানে এম কম বি কম যত কম কম আছে সব করে ফেলল এই মকলার ব্যক্তি সব কম কম করে বেশি বেশি তো কম কম গুলো ইংরেজের আগে মোটামোটি মশলা করতে পারবে মোটামোটা মশলাপায় একজনের বিরাজ আপনার বয়স্ক ষাট বছর হয়ে গেছে আমার তো যারা আছে দুটা খরচ তারা আছে তার বয়সে দুটো কোনো গরম পানি আবার তারপরে এই কথাটা আছে দেখেন একটু এই জন্য ভাই আমাদের জেন্দি লক্ষণ যে জন্য আল্লাহ লাগাইছে তোমার দুনিয়া জেন্দি এটাই উঠতে পারব আর লক্ষ্ম জানো নবীকরী তরিকায় গেলে বাস্তবায় আমি যে হাতিটা শুরু করেছি পরে হালার বিদিক উপার্জন করা এই হল হাজিজ খানার চর্বমা ফরো যাতে পরে আমি নামান কাব দিয়ে করলে হবে না নামান জামাতের সাথে পড়া হওয়া উচিত হাত আলাল ফুল সাত বিনা অগরে বস্তিতে আসলো না নামাজ কহুল হয় না কহুল হয় না বস্তুতে আপনি ব্যবসা করে দোয়াই যে ডাক্তারি করেন ডাক্তারের জোয়াই যে নামাজ পড়লেন না ফরজে বললাম আয়তের এই অর্থ তোমরা যখন দুমার নামাজ অন্য নামাজ থেকে ভারে হয়ে যাও नाम जाओ जाओ नामाई लाल अन्वेषण करोड़ा सुराई जुमा सुरज थे भारे घर पर উপর করতে ভালো লাগে বেশি দেখি অর্থ করতে ভালো লাগছে অফিস করতে বলা লাগলো তাহলে আপনি আর কোনো অন্যায় করবেন ব্যবসায়ী অনেক অন্যায় হয় যে আল্লাহকে স্মরণ রাখবে সে অন্যায় করবে একটা ছোট বাচ্চা দেখতেছে আল্লাহ সার্ভুল আলমিন দেখতেছে সে করতে পারবে এই জন্য ব্যবসায়ের সাথে আল্লাহ আলাদা জিনিস আল্লাহ শক্ত লাগিয়েছেন আল্লাহকে বেশি বেশি সর্ব রাখবে নাম তফল ইসলাম ঠিকটাকে বললাম না পাঁচটা বিষয়ের নাম কি পরিপূর্ণ ইসলামের নম্বর বিষয় ছিল এটা তিন নম্বর বিষয় ছিল এটাকে দুনিয়া মনে করলে হবে মুসলমানের কোনো দুনিয়া নেই মুসলমানের দুনিয়াটাও দিন মুসলমানের দুনিয়াও কি আল্লাহর হুকুমতো তখন করে তরিকা সাল্লাহ তখন করে যায় ইবাদত হয়ে যায় ইবাদত হয়ে আল্লাহ আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে তুমি হালাল লিজি খাও बीदीचा के हाल खाओं हालार निजी ना करुकुम कि हाल खाते हैं परिवार के बापमा के हाल खाए हालिक्जन ना कर করতে খাওয়া এটা আপনাকে আমাকে বুঝো দেখ তোমার টেকনিক দ্বারা রিজিক আসবে না আল্লাহ দেয় কিন্তু আল্লাহ তাহলে কোন পিয়া আসমান থেকে বস্তা নামাবেন কোন পিওন হলো দোকান কারোর জন্য পিওন হলো কারখানা কারোর জন্য পিওন হলো জমিন এগুলো সমাজ পিওন আল্লাহ পিয়া এই পিওনা আপনার কাছে পৌঁছাই দিচ্ছিল আল্লাহ পৌঁছাই দিবেন প্রথম লাইন প্রথম প্রথম লাইন আল্লাহ বলতেছেন শুধু মানুষ না যত হাজার হাজার বসলুক আছে সমস্ত বসলোকের দায়িত্ব আমি কলকারখানা ওদের হয়ে যায় অসুবিধা কি দিবে এটা আপনাকে না খায় রাখে আমাদের দেশের পিওন আছে সেটা বলে না শিখতে হবে আমি কয়ে দিলাম আপনাদের শিখা হবে না এই লাইনে এই জিনিসটা খুব ভালো করে শিখায় এত বলে এত বলে এত শোনে যে কথাটা দিলে মধ্যে বোঝলাম ওটা নাম পাক্কাই কারণ কবরে গেলে পয়লা প্রশ্ন এটা কবরে গেলে পয়লা প্রথমে এটা হবে মাছিল আল্লাহ অনেকগুলো নাম আছে আমাদের অনেকের ইমানের দুর্বলতা ইমান করতেছি না আমাদের দুর্বলতা থাকে আর কবর আমি বুদ্ধি খাবে বুদ্ধি খাটাই ডিবেন এ করে শুধু কবরে নেই দুনিয়াতে আপনি যে বিশ্বাস রাখতেন ওইটাই এই মেহরতগুলিকে নামে আমি বুঝি না এটাকে মা মনে মনে করেন ইমানে পরীক্ষা পাশ করার জন্য ইমানে পরীক্ষা পাশ করার জন্য কখন এই হাতির মধ্যে বলা হয়েছে একদিকে বোঝা গেল ওটাকে ঠিক রাখতে হবে ফরত হিফাজত ঠিক রাখতে হবে ওটা বাদ দিয়ে করলে হবে অনেকে কিন্তু এক মহিলা তার স্বামী সম্পর্কে ডাকতে চাইছে তার স্বামী হলো তো উনি আসল মাগরে বিশা রাত্রে বাসায় ছিলেন পড়ে যদি বাক্টে মসজিদ থাকে মসজিদে যাবেন অনেক দূরে হয় অফিসের মধ্যে একটা আল্লাহ ব্যবস্থা করেন জামাত করেন দেখো তুমি বুঝবা না আমি যেটা করি তাকে মারব সেবা এটা আমাদের আল্লাহ তাকিদ দিচ্ছে এটাও এটা আল্লাহ হুকুম আমি তো ব্যক্তিগত কারণে আমার ছাড়ি না আল্লাহ পালন করার জন্য এই কথা আছে বলো এই জব দেওয়ার জন্য ওখানে এই সব মতো দেখানো হয়েছে ঠিক রেখে আল্লাহ এফাজ ঠিক রেখে এটা করতে হবে কেউ এই কথা আমি মানব সেবা ভিতরে আসিস এটা আল্লাহ হুকুম আমি তো ব্যক্তিগত কাজ দি না আল্লাহ হুকুম পালন করতেছি তাহলে আমি আমার ঠিক একসাথে বলি তাহলে কি এই প্রশ্ন থাকবে না এই তো বলা হয়েছে কোন পেশা আছে যে পেশা আল্লাহ রুস্ত করেন নাই সব পেশা করছে হা ভাই তারা করতে তারা কি আল্লাহ ইবাদ ছেড়ে দিচ্ছিলেন আল্লাহ রুস্তুর চাকরি করতেছে চাকরি করলেন একদম তিনি বক্সার লোকজন বকরি চড়াইছেন মাসিক বেতনে তিনি ছিলেন তিনি মা সাবিজাতন কুমড়ার মাল নিয়ে ব্যবসা করতেন সামদের জায়গা এটা কি মজিদা যাওয়ার পরে একজন মুজাহিদ হিসেবে যোদ্ধা হিসেবে যোদ্ধা হিসেবে তিনিওপ নামক জায়গায় পাইছিলেন এই জমিনের মধ্যে তিনি চাষাবাস করছেন নিজে হাতে খেজুরে গাছ লাগাইছেন আর অন্যান্য গাছ লাগাইছেন তিনি কি বলা হবে কি। তিনি সাহাবাহিকের হাতে চিকিৎসা দিয়েছেন চিকিৎসা অনেক উত্তীতার চিকিৎসা ছিল কোনটা কালির নিরাজ কোনটা মধু দিয়ে এই ধরনের জিনিস দেন আমার চিকিৎসা নেই চিকিৎসা কিন্তু এইগুলো করতে দেয় কিন্তু একত্র নামা তো কি করেন উনি তো চিকিৎসা দিলেন কিন্তু একত্র বললেন না মানব সেবা আছি তবে এখন নাম আছে পরে বলে আর তাকে আল্লাহ হাসানা লকদ চালিল্লাহ উসু আসানা আমার রসুনকে তোমাদের জন্য উত্তম আদর্শ করে পাঠিয়ে দিলাম তাতেই আপনি তুটি করবেন জামাজ পড়লেন না জামাত আসলেন না কামিয়ে হতে পারবেন অর্থজন এক নম্বরে দেখা যায় ওটাকে দেবজানিত দুই নম্বরে বাবা এক নম্বর উদ্দেশ্য ওই হাত ইবাদত ঠিক রেখে হালাল ঠিক রেখে আমাকে আসতে হবে তারপরে তলব করতে মানে অন্বেষণ করা অন্বেষণ মসজিদে কোনায় বসে গেলেন জঙ্গলে চলে গেলেন আল্লাহ আল্লাহ আপনার আল্লাহ কিন্তু এইটা ভাবনা এতে আপনার তেমন কোনো সজিলা ফজিলা কন্দ করেন মালিক আল্লাহ আপনার আল্লি মসজিদে কোনায় বসে গেলেন জঙ্গলে বসে গেলেন একে বলা হয় কোরআন একে খ্রিস্টার পদে আমাদের আল্লাহ রিজ করা হয়েছিল এতে বেশি বাদ দুই বাচ্চা নিয়ে অনেক ঝামেলা এটা আল্লাহ করি বিবাহ হোক তাদের খালাল পরীক্ষা করে আল্লাহ আমার ইসলাম কাজ করছেন বৈরাগী হওয়া আমার বৈরাগী হওয়া বৈরাগ করতা হ্যাঁ একা একা জঙ্গলে বসে গেলেন এটা ইসলামী ছড়িয়ে আল্লাহ আপনাকে তারা করতে আশা হাল নিজের বডিটাকে হেফাজত কর্লাহ করা আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ যেটা উপার্জন না করলেন এটাকে আপনি হেফাজত করবেন কেমন আদিচ্ছে আল্লাহ তোমার শরীরের হাত শরীর কি রাখছেন কি ভা খে সুস্থ রাখার জন্য যা করতে হবে এটা আল্লাহ হুকুম আল্লাহ হুকুমি যথাযথ শীতের কাপড় সরকারি মেশিন সরকার ওই আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়ে আপনি বিবাদন করলেন আপনি এমন কাজ করলেন যারা স্বাস্থ্য নষ্ট হয়ে গেল যায় যায় আপনাকে গোপন করতে হবে আপনাকে বিশ্রাম দিতে হবে সব শরীরের হক আপনি এমন কাজ করবেন না নিজেকে ইজ্জত হয় এটা নিজের শরীর হক নষ্ট করবেন আপনার শরীর হক হল নিজেকে ইজ্জতের সাথে রাখবেন এমন কাজ করা যাবে না মানুষ আপনার সংরক্ষণ করে বডের হাত বিনি বাচ্চাকে হালাল দিলি খাওয়ার এই হাত কারণে আমাদের প্রত্যেককে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি হ্যাঁ হাত কান্ডে মসজিদে কোনো এবং জঙ্গলে বসে থেকো না জন্য কোনো না কোনো স্থ অবলম্বন তলব অন্য করবার হালাল এক নম্বর ই মাত্র হালাল হালাম সেটা বলব দুই নম্বর হাসব্যান্ডকে বসে রাখতে মানা করছে না বল तीन नंबर किसी नाम है किसीधर्म नामवा हला नाउदिल्ला क्यों सिनेमा दिल वर्षा तो हलाल हला मदर दुकान दिल वर्षा तो कहा वीडियो गेम से दुकान दिल হারাম হার কেউ সুদি ব্যাংকে সুদি ইন্স্যুরেন্সে চাকরি নিল হারামিদিক তো তারা আসতেছে কিন্তু হারাম তার ব্যাপারে সরিয়তের বিধান হারাম পুজো এইভাবে পুজো যার চাকরি নেই সে কিভাবে বুঝতেছে এইভাবে খাওয়া দেন না খাই পড়তেছে মরা খাইতে পারবে তুমি হারাটা খাও খাই ইমানটা ব্যবস্থা করো ওই হারাবে ইমান রক্ষা করো চাল করছে আমরা এদেশে এই দেশে থাকি আমরা কি করব সরকার হারাত চালু করলে আপনি যা হার করতে গেলেন কেন আর কোন খরচ ছিল না আপনার সামনে দুনিয়াতে মাথায় কোন ঢিলু নেই নেই হ্যাঁ আবার বন্ধু মানুষের ভালো হয়েছে তারা বলছে যে ওরা দবাই করে জিন্দা দিলে এই জানাল গুলো কষ্ট পাবে আপনাদের কমে হবে তারা কইছে গোনা হলে আমাদের হবে না তারা তারা উর্ধতন কর্মকর্তা আছে তাদের হবে তারা আমাদেরকে এইভাবে এই দুঃখটি আলাদা উর্ধতন কর্তৃপক্ষ কই কারণ তারা কইছেন তার এই দুঃখির যে অফিসার এই কথা বলছেন আমাদের কোনো হবে না উদ্ধ কর্তৃপক্ষ উদ্বোধন কর্তৃপক্ষ দয় দিলেন ওই অফিসে বলছেন বাড়িতে একজন আগুন আগুন দিতে আমার কোন দোষ না কোনো দোষটা অর্ডার করছেন ধরে নিয়ে আসেন এর ধরে দিবেন তোমার কথা কোথায় গেল যত অর্ডার করুক তুমি কেন বললাম আমার ঘরে কেন আগুন তো সেখানে তো ওই উদ্যাতন পথের পক্ষ করে ওই লোকটা বাঁচতে পারবে না আপনারা বাঁচতে পারবেন না আপনারা উদ্যাতন পথের পক্ষে না যেভাবে যায় যাই হোক আমি যে কথা বলতে করতে হবে ব্যাংক বিমা ইন্স্যুরেন্স এগুলোর চাকরি আলাল সিনেমা চাকরি করা লাল না টেলিভিশনের দোকানে চাকরি করা হালাল না ওই মাল থাকবে না ওই মাল আপনার জীবনে শান্তি আসবে না লাখ লাখ টাকা কামাইবেন লাখ লাখ টাকা কামাই করবেন কিন্তু কোনো এই ব্যাপারটা আরো ব্যাখ্যা দিব যে হালাল উপার্জন করতে যে হালালের মতো আমাদের কি টু বি আপনি এক অফিসে ডিউটি করেন আপনি আট ঘন্টা বিক্রি করে দিবেন বিক্রি করে দেন ওই অফিসে আট ঘন্টা ডিউটি করলে আপনার চাকরি আপনি এক ঘন্টা ব্যক্তিগত কাজ করার দরকার ব্যক্তিগত কাজ অফিসের কাজ না বন্ধু ফোন করার দরকার কাজ করেন প্রত্যেক দিন আপনার এই হা ব্যক্তিগত নিয়ে কথা কথা আপনাকে আট হাজার টাকা বেতন দেওয়া এক ঘন্টা ডিউটি আটভাগের একবার কত হবে এক টাকা আপনার জন্য হালাল হবে হারাম হবে হারাম টাকা যেন হালালের জন্য হালালটাও ধ্বংস হবে হালালেও কোন বরফ চাইবেন না কোনো বরফ চাইবেন থাকবে কার্ড লেগে থাকবে শিক্ষক ছিল এই শিক্ষকদের বাড়ির থেকে মেহমান আসতো আশ্চর্য গেট অফ করে দেওয়া যায় না যে লোকটা দিকে বাচ্চা এনে আসলো তৎক্ষণ তার কোন সময় দিলাম মাসটাতে ওই পুরোটাকে একখান্ত যোগ দিতেন দিয়ে উনি দেখতেন যে ছয়টা ক্লাব করতে হয় বাদটা ছয় ঘন্টার মতো আমি তাদেরকে সময় দি বিভিন্ন আসছে ছয় বছর একদিনের বেতন তারা আমার দিয়ে দেবে আমিও দিয়ে নিলাম কিন্তু এই হারামটা হালালের সাথে দিলবে দুধের মধ্যে চেনা পড়ে গেছে দুধের মধ্যে চেনা পড়ে গেছে এই টাকা দিয়ে আপনার জরুরত করা হবে না খালি প্লেসানি হবে পানির লাইনের সাথে হালান টাকার সাথে এই জন্য টাকা বাঁচাও যাবে না সহজ হবে পুরো হয়েছে আপনার খুব খেয়াল করে শুনবেন আমি তো বলে আল্লাহ সকলকে আমল করার পর অভিজ্ঞতা